বাংলা মানবতা সমাধান দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি पिस टी बांगलार आसन कुरान पढ़ी कुरान बुझी कुरान दिए जीवन गढ़ी कुरानी हमें आलोचना आसन खेद मत आलोचना करब जे कुरे सृष्टर साष्टार सेतु बंधन आल्लाफान हुआ तलार संगे जोगा माध्यम जो कुरआन এই সম্পর্কে আমরা আলোচনা করব আমাদের বর্তমান এপিসোডেঞ্শা আল্লাহ সম্মানিত ভাই বোনেরা দেখেন আল্লাহর ফয়সালা আল্লাহ তালা এই বিশাল পৃথিবীকে সৃষ্টি করলেন ঠিক না পৃথিবী সৃষ্টি করে কাউকে আল্লাহ তালা বাংলাদেশে পাঠালেন কাউকে আল্লাহ তালা ইন্ডিয়াতে পাঠালেন কাউকে বা আল্লাহ তালা আমেরিকাতে পাঠালেন কাউকে আল্লাহ তালা ইউরোপে পাঠালেন কাউকে সৌদি আরবে পাঠালেন কাউকে বা দুবাই কেউ বা কানাডাতে কেউ নিউজিল্যান্ডে কেউ অস্ট্রেলিয়াতে দুনিয়ার আনাছে কানাছে চারদিকে আল্লাহ সৃষ্টি করে পাঠালেন আদম হাওয়াকে সৃষ্টি করে তারপরে তাদের থেকে অগণিত অসংখ্য মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষকে আল্লাহ তালা পৃথিবীতে সৃষ্টি করলেন আগের এক জামানা ছিল যদি আপনি কারোর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আপনি এই যোগাযোগ করার জন্য আপনি কোনো লোক পাঠাবেন ঘোড়ার পিঠে তারা চড়ে দিনের পরে দিন সময় নিয়ে তারা এক জায়গা থেকে আর জায়গায় সরাসরি খবর পৌঁছাবেন অথবা অনেক সময় যখন লেখালেখি মানুষ জানল কবুতরের মাধ্যমে মানুষ চিঠিপত্র পাঠানো শুরু করলো एरपे आर मानुषर माध्यमे चिठीपत्र पद्धति चालू करल मानुष एरपर देखें डाक विभाग चालू हल पोस्टल सार्विश चालू हलो देशर एक जैगा जगह चिठी जा पत्र जाटर जापिओ हो जेनारे पोस्टफिस विभिन्न देशे देशे, देशे आरपर आर इंटरनशनल पोस्ट आदेशर थे और एक देशे आर देखें एकजुन संगे आकजे कम्युनिकेशनर कर्भिसेस डिचल कथा फेड एक्सर कथा और बर्तमान जमाना इसे कतोर कुरियर सार्विस चालू हो विदेश मानुषर संगे एक जोाजग जरूरी जो है एरपे योग ना हमें जो पृथ्वी के चालाते ना पारिता आल्ला संगे कि प्रयोन नवश्य प्रयोजन आरोप तो एक अवश्य बोलते बर्तमान जमाना ते चिठी लिखे ना ए मोबाइल फोन आोबाइल फोनर इंटरनेट आज और इंटरनेट तो सब दुनिया सबकिस परिवर्तन कर दिए सब हानअल्ला क्लिक अपनर माउसर क्लिक एक करल लैपटप दिए एक क्लिक कर ल এক ক্লিকের মাধ্যমে পৃথিবীর আনাাসে কানাসে প্রান্তে প্রান্তে যে যেখানেই আছে না কেন সেখান থেকেই আপনার ইমেল পাচ্ছে আপনার স্ক্যান কপি পাচ্ছে আপনার ছবি দেখতে পাচ্ছে এবং আপনি একজনের সঙ্গে আরেকজনে কথা বলতে পারছেন এরকম মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের এতো উন্নতি হয়েছে এত টেকনোলজি হয়েছে সাইবার ক্যাফে তো রাস্তার মোড়ে মোড়ে আজকাল দেখা যায় ইন্টারনেট ক্যাফে সব জায়গাতে দেখা যায় এরপরে সাবমেরিন কেবলের কথা আমরা জানি সাগরে সাগরে কীভাবে যোগাযোগ হলো স্যাটেলাইটের মাধ্যমে কিভাবে যোগাযোগ হলো এই যে টেলিভিশনের প্রোগ্রাম আমরা কথা বলছি আর আপনারা ঘরে বসে দেখছেন কিভাবে এই যে স্যাটেলাইটের মাধ্যমে ছবিকে পাঠানো হচ্ছে কথাকে পাঠানো হচ্ছে তাহলে আমরা মানুষরা যদি এইভাবে একটা ছোট মোবাইল ফোনের মাধ্যমে অথবা ছোটো একটা কম্পিউটারের স্ক্রিনের মাধ্যমে আমরা জানি সব কিছু একজন আর একজনের থেকে জানার প্রয়োজন হয় আমরা যে ফ্লাই করি বুকিংগুলো করা হয় এক দেশে বুকিং করি আর দেশের কম্পিউটারে গিয়ে ইনফরমেশন চলে যায় এই যে রাডার দিয়ে আপনার প্লেনগুলোকে নিয়ন্ত্রণ করা হয় রাডার যদি না থাকতো সুবাহান আল্লাহ তাহলে প্লেনগুলো কোথায় চলে যেত আপনারা অনেকেই জানেন যে এই যে ইটালিয়ান ইয়ার সার্ভিসের এক প্লেন হারাই গেল আটলান্টিকে খুঁজে পাওয়া গেল না এর অন্যতম কারণ ছিল রাডার এটাকে লোকেট করতে পারে না রাডার থেকে হারিয়ে গেছে হারিয়ে গেলে তো আর পাওয়া যাবে না কি করা যাবে সুবহায়ন আল্লাহ তাহলে আমরাও তো আল্লা সুবহায়না হুয়া তা আল্লার সঙ্গে কানেক্টেড হওয়া দরকার গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বলি অথবা লন্ডনের টি মোবাইলের নেটওয়ার্ক বলি অথবা সৌদি আরবের জওয়াল অথবা नेटवर्क जो थे दूरे थकल तर जा आशा थोड़ा আর আপনি আমি চেষ্টা করবো আল্লাহ থেকে বেরিয়ে যেতে কিন্তু আমরা তো বের হতে পারবো না কিভাবে বের হব। আপনি আমি না শুধু জিন যাদের লম্বা আল্লাহ দিয়েছেন এক জায়গা থেকে আরেক এক চলে যেতে পারে প্লেনের টিকিটও কাটতে হয় না ওদেরকে এক দেশ থেকে আর দেশে চলে যায় উইদাউট ভিজা উইদাউট টিকেট পুলিশরাও বর্ডার এজেন্সি তাদেরকে কন্ট্রোল করতে পারে না জিন রাজা জিন্দর কে মানুষ দের কে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলছেন যে আমান নেটওয়ার্ক এর বাইরে তোমরা যেতে পারবে না সুবহানাল্লাহ সূরা আর রহমান আল্লাহ তাআলা বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাত্বতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ হে জিনেরা আমরা তো জিনদেরকে ভয় পাই জিন যদি খারাপ হয় জিনে যদি ধরে তাইলে তো সর্বনাশ ওয়াল ইনস এবং মানুষেরা হে জিন এবং মানুষেরা যদি তোমরা পারো বেটার চেষ্টা করে দেখো না কি চেষ্টা করবে তোমরা আর কোনো জায়গায় চলে যাও আমি আল্লাহকে যদি পছন্দ না হয় আমি দেখো না ইন যেখানে যাবে সেখানে আল্লাহ থেকে যদি আমরা বের হতে চাই আমরা আল্লাহ নেটওয়ার্ক থেকে বের হতে পারবো না এনিওয়ে নেচারালি বাই বোন বাই বাস আমরা আল্লাহ সঙ্গে কানেক্টেড আমরা আমাদেরকে রেখেছেন সুবাহ আল্লাহ কিন্তু হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ আমরা আল্লাহ কে ভুলে যাই আল্লাহ থাকতে চাই না এই নেটওয়ার্কের জন্যই আল্লাহ সুহান এই কিতাব আমাদেরকে দিয়েছেন সুবহান এই যে কিতাব আল কোরআন আল এই কিতাবকে আল্লা যাতে করে আমরা আল্লাহ হয়ে যায় যোগাযোগ হয়ে যায় আল্লাহিটি আল্লাহর সঙ্গে যে কানেকশন লাগালাম এই কানেকশন যখন আর কখনো যেন আপনার এই কানেকশন থেকে আমরা দূরে চলে না যাই সেটাই আল্লাহ তা আলা চান কানেকশন যে একবার তৈরি হলো এটা যেন আর কখনো ডিসকানেক্টেড না হয় সেটাই আল্লাহ চান আর যারা ভালো মানুষ যারা মুসলিম যারা মুমিন, যারা আল্লাহকে জানে বোঝে জীবনকে যারা সুন্দর করতে চায় পৃথিবীতে যারা কন্ট্রিবিউট করতে চায় আখেরাতে যারা শান্তির জন্য তুল চায় তারা আল্লাহ তালার এই কানেকশনের বাহিরে কখনো যেতে চায় না আল্লাহ সুফান আমাদেরকে এই কোরআনের মাধ্যমে এই কানেকশনের ব্যবস্থা করেছেন নেটওয়ার্ক বড় একটা নেটওয়ার্ক আল্লাহ দিয়েছেন এজন্য আপনি ঘরে থাকেন বা বাহিরে থাকেন আপনি স্কুলে থাকেন অথবা কলেজে থাকেন ইউনিভার্সিটিতে থাকেন অথবা বাজারে থাকেন আপনি পানিতে থাকেন অথবা আপনি স্থলে থাকেন আপনি আসমানে থাকেন বা জমিনে থাকেন আপনি যেখানেই থাকেন না কেন এই কোরআনের নেটওয়ার্ক এই কোরআনের কানেকশন আপনাকে আর আমাকে আল্লাহ তালার সঙ্গে কানেক্টেড করে রাখবে এ ব্যাপারে আমরা আরও কথা বলব সম্মানিত দর্শক ভাই বোনেরা এবং এই কথা বলে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। যে আল্লাহ তালার সঙ্গে আমাদেরকে অবশ্যই কানেক্টেড থাকতে হবে রিলেটেড থাকতে হবে আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Discussion. Discussion. Debate. Debate. Rebuttal. Rebuttal. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun. Shammukh Shammure. Prati Riosh Potibar. Ratnawtai. Aapunosh Shamprachar. Shakal Shai Doshtai Bangla Deshe. Beast TV Banglae.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 হাফেজ এবিএম আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে কোরআনুল করিমের মাধ্যমে কিভাবে আমরা আল্লাহ তালার সঙ্গে যোগাযোগ স্থাপন করলাম এবং আমরা আমাদের আলোচনায় এ কথা খুব জোর দিয়ে বলেছি যে কোরআনে নেটওয়ার্কের মাধ্যমে আমরা কানেক্টেড আমরা এক্সাম্পল দিয়েছিলাম এই যে মোবাইল ফোনের নেটওয়ার্কের সাথে যে মোবাইল ফোন যেমনভাবে আমরা একজনের সঙ্গে আর একজনের টেক্সট মেসেজ পাঠাতে পারি আমরা কথা বলতে পারি আমরা এস করতে পারি আমরা এমনকি ছবি পাঠাতে পারি এমনকি এখন তো মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্রাউজ করা যায় কাজেই আর কোনো কিছু তো বাকি নাই আমরা এই মোবাইল ফোনের কানেকশন দিয়ে সারা পৃথিবীর যেখানেই আপনি থাকেন না কেন আপনি জাহাজে থাকেন আর আসমানে এমনকি ফ্লাইটে যখন আমরা থাকি তখন পর্যন্ত স্মার্ট ওয়ে অফ কানেকশন সেখানেও আছে যে আসমান থেকেও কথা বলা যায় তাহলে এই যে দুনিয়ার মানুষ এত বড়ো বড়ো নেটওয়ার্ক আবিষ্কার করলো স্যাটেলাইট আবিষ্কার করলো আল্লাহ সু ভায়ানা হোয়া তা আয়লা যেই কানেকশান আমাদেরকে দিয়েছেন যেই নেটওয়ার্ক আল্লাহ সু ভায়ানা হোয়া তা আয়লা আমাদেরকে দিয়েছেন সেই নেটওয়ার্ক এবং সেই কানেকশন হল আল কোরআন কারণ আল্লাহ সু সাধারণত আপনার সাথে আমার সাথে সরাসরি এসে কথা বলবেন না আল্লাহ সাধারণত কোনো মানুষের সাথে সরাসরি স্ট্রেট ওয়ে কথা বলেন না আল্লাহ কিভাবে কথা বলেন আল্লাহ ওয়াহের মাধ্যমে কথা বলেন অথবা আল্লাহ তালা দূর থেকে কথা বলেন এবং আল্লাহ তালা কোনো ফেরেস্তার মাধ্যমে কথা বলেন এটা আল্লাহর ওয়ে অফ কমিউনিকেশন এখন আল্লাহ সুহান এই কোরআনকে আমাদের জন্য দিয়েছেন ওয়াহির মাধ্যমে আল্লাহ সুফানু হুয়া তালা এই কোরআনকে আমাদের কাছে দিয়েছে। একটা জিনিস চিন্তা করে আমরা দেখি যদি আমরা অনেকে এমন হতে পারি যে আমরা ইংরেজি ভাষা বুঝি না আলহামদুলিল্লাহ এখন তো আমরা কমবেশি ইংরেজি সবাই বুঝতে হয় জানতে হয় বিভিন্ন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে আর যারা বাংলা ভাষায় কথা বলেন আল্লাহ তালা তাদের অনেক যোগ্যতা দিয়েছেন তারা বাংলা বলেন তারা হিন্দি বলেন ইংরেজি বলেন উর্দু বলেন আরও আরবি বলেন কত ভাষা যে জানেন তারা মার্শাল্লাহ বেঙ্গলি পিপুল আর ভেরি ভেরি জিনিয়াস মার্শাল্লাহ আরও যারা জার্মানিতে থাকেন তারা ডচ ল্যাঙ্গুয়েজ জানেন আরও অন্যান্য যে দেশে যে যেখানে থাকেন তারা সেই সমস্ত দেশের বিভিন্ন ভাষাও তারা শেখেন এবং জানেন আলহামদুলিল্লাহ তো এখন আপনি চিন্তা করে দেখেন আপনি মনে করেন আমেরিকাতে অথবা ব্রিটেনে যাবেন এবং আপনি অ্যাপ্লাই করেছেন সেখানকার ইমিগ্রেশনের জন্য ভিসা নেওয়ার জন্য আপনি সেখানে যেতে চান হয়তো ভিজিট ভিসা যেতে চান অথবা সেখানে সেটেলমেন্টের জন্য যেতে চান এখন আমেরিকান এম্বেসি থেকে অথবা আপনার ব্রিটিশ হাই কমিশন থেকে আপনার কাছে চিঠি একটা এসেছে এ চিঠি হলো নেটওয়ার্ক কমিউনিকেশনের মাধ্যম আর আপনি যদি ইংরেজি ভাষা না জানেন তো আমাকে একটু বলেন তো আপনারা ভাইরা বোনেরা এমন কোনো বোকা আছেন নাকি যে চিঠিটা নিয়ে তিনি শুধু ঘরে বসে থাকবেন আর চিঠিটাকে তিনি সুন্দর করে খামের মধ্যে রেখে একেবারে তার উপরের তাকে রেখে দিবেন আর মাঝে মধ্যে সকাল বেকালে এই চিঠিটাকে তিনি চুমা খাবেন এমন তো কেউ হওয়ার কথা না আমরা সবাই কি করব। যুক্তি কথা বলে যে আমেরিকান এমবেসি থেকে অথবা ব্রিটেন ব্রিটিশ হাই কমিশন থেকে যে চিঠি আমার কাছে এসেছে আমি সাথে সাথে এমন কারো কাছে যাব যিনি এই ইংরেজি ভাষা জানেন এবং ইংরেজি ভাষায় আমার কাছে চিঠি এসেছে আমার কাছে রিসালা এসেছে রিসালাত এসেছে আমি জানবো যে এর মধ্যে আমাকে কখন গিয়ে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে পাসপোর্ট কত দিনের কি ধরনের পাসপোর্ট লাগবে ভ্যালিডিটি কত দিনের হবে সবকিছু আমি শর্ত পূরণ করেছি কিন্তু দুঃখ হয় তখন দুনিয়ার কোনো বাদশা না দুনিয়ার কোনো এমবেসিডার না দুনিয়ার কোনো এমবেসি না সব অ্যাম্বাসেডারের স্রষ্টা সব বাদশাদের বড় বাদশা আমি চোখ মেলে বুঝার চেষ্টা করলাম না এই রিসালাদ আমার বুকের সঙ্গে আমার হৃদয়ের সঙ্গে কানেকশন তৈরি করলাম না এই রিসালাদ দিয়ে আমি আমার জীবন পরিবর্তন করার চেষ্টা করলাম না যেই কোরআনের উপরে গবেষণা করে মানুষ মহাশূন্য চলে গেল যেই কোরআনের উপরে অমুসলিমরা গবেষণা করে তারা এরোপ্লেন আবিষ্কার পর্যন্ত করলো যেই কোরআনের উপরে গবেষণা করে মানুষ মেডিকেল সায়েন্সে এত উন্নতি করলো লন্ডনে আমেরিকাতে ইউরোপে বহু ইনস্টিটিউশন আছে যারা ইসলামকে হেদায়তের জন্য ফলো করার জন্য গবেষণা করে না দুনিয়া উন্নতি করার জন্য তারা এটা করে থাকে আপনারা ইউনিভার্সিটি অব লন্ডনের সোয়াশের কথা জানেন ওরিয়েন্টাল স্টাডিজ যে ইউনিভার্সিটির কথা জানেন সেখানে অধিকাংশ প্রফেসররা অনেকে আছেন মুসলিম না কিন্তু কোরআনের গবেষণা সেখানে হয় কারণ কোরআনের মধ্যে সায়েন্স আছে কোরআনের মধ্যে জ্ঞান বিজ্ঞান আছে কোরআনের মধ্যে সমাজবিজ্ঞান আছে কোরআনের মধ্যে সবকিছু আছে এই রিসালত কে তারা গবেষণা করছে দুনিয়ার উন্নতির জন্য তারা উন্নতি কোরআনের তারা তো আর যারা হেদায়েত চায় না আল্লাহ তাদের উপরে হেদায়তকে চাপিয়ে দেন না ওই জাতির ভাগ্যকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না ওই জাতি নিজেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করে যে নিজেই নিজের ভাগ্য পরিবর্তন করবে তার ভাগ্যকে আল্লাহ তালা পরিবর্তন করে দিবেন সুবাহ আল্লাহ আর নিজে যদি কেউ কারো ভাগ্য পরিবর্তন করতে না চায় আল্লাহ তালা তাদের ভাগ্যকে পরিবর্তন করবেন না এজন্য ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা তারা অনেকেই কোরআনের উপরে গবেষণা করে অনেক সাইন্টিফিক তারা ইনভেনশন করেছে ডিসকভারি তারা অনেক কিছু করেছে কিন্তু হয় নাই। অনেক মানুষকে আল্লাহ হেদায়তী দিয়েছেন। এটা আল্লাহর সেজন্য আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম আমার সম্মানিত ভাই বোনেরা দুনিয়ার আনাজ কানাস থেকে যে আমাদেরকে যে দেশ থেকে আমাদেরকে দেখছেন যে এই কোরআনটা হলো আপনার সাথে আমার সাথে আমার আল্লাহ স্রষ্ট আসমান আর জমিনের মালিক আর শে আজিমের মালিক আল্লাহর সাথে আমার একটা কানেক্টিভিটি। আল্লাহর সঙ্গে আমার একটা রিলেশন আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক আল্লাহর সাথে আর আমার সঙ্গে একটা নেটওয়ার্ক যেই নেটওয়ার্কের মাধ্যমে আমি আল্লাহ তাল্লার সঙ্গে জড়িত আল্লাহ তাল্লাহর সঙ্গে আমি যোগাযোগ রাখি এই কোরআনের মাধ্যমে এই কোরআন আমাকে যা বলে সেই কথা আমি শুনি আয়াতুল কুর্সি পড়ে আমার ভয়কে দূর করি আমার যদি অসুবিধা হয় কোরআনের মাধ্যমে আমি সুবিধা পাই আমি যদি কোনো দায়িত্বে যাই আমার সাথে কোরআন আমি নিয়ে যাই আমি যদি খেত খামারে যাই আমি কোরআনকে মেনে চলি আমি যদি হাটে বাজারে যাই আমি কোরআনকে মেনে চলি আমি যদি বাবা হই আমি কোরআন অনুযায়ী বাবার যে দায়িত্ব পালন করি আমি যদি স্বামী হই কোরআন অনুযায়ী আমি স্বামীর হক আদায় করি আমি যদি স্ত্রী হই তাহলে কোরআন অনুযায়ী আমি আমার স্ত্রীর দায়িত্ব পালন করি আমি সমাজের যদি কোনো বড় দায়িত্বে থাকি আমি যদি কোনো অফিসের বস হই তাহলে কোরআন অনুযায়ী আমি আল্লাহ আল্লাহতালার সঙ্গে কানেক্টেড থাকি এবং আমার অফিসকে আমি পরিচালনা করি সেজন্য সম্মানিত ভাই বোনেরা এই কোরআন হল আপনি এবং আমি মানুষ এবং মানুষের স্রষ্টা আল্লাহ সাথে সব থেকে বড় মাধ্যম আল্লাহ সঙ্গে আমরা তো যদি আল্লাহ কোরআন না দিতেন তাহলে আমরা আল্লাহর সঙ্গে কানেক্টেড হতে পারতাম না সমানিত ভাইরা যদি এই কোরআন আমাদের কাছে না আসতো ভাইরা তাহলে আমরা জান্নাতে যাওয়ার কোনো পথ আমাদের থাকতো না এই কোরআন দিয়েই আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের পথ দেখা আসুন এই কোরআনকে নিয়েই আমরা বাঁচি এই কোরআনের জন্যই আমরা আমাদের জীবন দেই দুনিয়ার সব কিছুকে আমি ছাড়তে পারি কিন্তু আল্লাহর কোরআনকে আমি ছাড়বো না এই কোরআনকে নিয়ে আমি বাঁচব এই কোরআনকে নিয়েই আমি মরবো এই কোরআনকে নিয়ে আমি কেয়ামতের ময়দানে উঠবো কুরআন সপারেশনা বেন্লা রবি নাহনা এই কোরআন কে তুমি আমাদের হৃদয়ের পরশনি বানিয়ে দাও আল্লাহ কোরআনের যা আমরা তেলবাদ করেছি আল্লাহ তুমি তেলওয়াত কবুল করো যা আমরা ভুলে গেছি আল্লাহ তুমি আমাদেরকে স্মরণ করিয়ে দাও সকালে আর বিকালে যেন কোরআন মুসিবতের দিনে আল্লাহ এই কোরআনকে তুমি আমাদের সবার জন্য সুপারিশকারী বানিয়ে দিও এই কোরআন নিয়ে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ এই কোরআন নিয়ে যেন আমরা মরতে পারি এই কোরআন যেন আমাদের জন্য সুপারিশকারী হয়ে যায় আল্লাহ ইহা রহমান আর এই কোরআনের মধ্য দিয়ে তুমি আমাদের উন্নতি দান করো এই কোরআনের মাধ্যমে তুমি আমাদের বিজয় দান করো রব্বুল আলমিন এই কোরআনের পথে আমরা যেন থাকতে পারি সে তৌফিক আমাদেরকে দাও সম্মানিত ভাই বোনেরা কোরআনই যেন আমাদের সবকিছু হয় আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বার কাহাত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 उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टई जिबी टा पाठ मेल कर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 सम्पर्के महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ प्रति सोमवार रे आठटा पुन सम्प्रचार सकाल सार्लाशे पीस टी बांगल्